ফরজ সলা ত্যাগ করা এটা আমাদের পান্তাবাদ পান্তাবাদ বুঝেন মানে আমাদের গ্রামাঞ্চলে বলে এটা তো পানিবাদ মানে নর্মাল বিষয় এটা কোনো কঠিন বিষয় না সলাপ ছেড়ে দিছে দোকান পাটে বসে আছে। এদিকে মসজিদে জামাত চলছে মসজিদে জামাত চলে ওখানে দোকানে বসে চা খায় আর আড্ডা দেয় ওখানে কথাবার্তা বলে তর্ক বিতর্ক করে তার মুক্তি হাসিবের হয় তার মুখ দিয়ে হাসিবের হয় এই হলো মুসলমানের চরিত্র সে যে কবিরা করতেছে সে যে সরাত ত্যাগ করতেছে এর কারণে কেমতের দিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে কাঠ করে দাঁড়াতে হবে এটা তার মাথায় নাই তার ভয় নাই একটা হলো আপনি অপরাধ করলেন ভিতরে ভয় কাজ করতেছে আমি অপরাধ করতেছি আপনার ভিতরে অপরাধ বোধ জাগ্রত হয়েছে আর আমরা কোন ধরনের মুসলমান মসজিদে জামাত চলে আর ওখানে বসে আড্ডা দেই আর আড্ডাতে মুখ দিয়ে হাসি বের হয় তুচ্ছ তাচ্ছিল্য বের হয় ইত্রাম বের হয় এর কি বের হয় যারা সলাত্যাগ করে সলাত্যা করে না তাদের বিধানটা কি সাহাবিরা ওই বেনামাজ ব্যক্তিদের কি মনে করতে একটু পরে আমি বলছি আল্লাহ বলছেন সুরা মারিয়াম তারা কি করে এই গ্রুপটা হলো অপদার্থ অপদার্থ বলতে কি বুঝেন কোন মানুষ হয়ে মানুষের কাজ না করলে আপনি বলেন অপদার্থ মতো কাজ করছে ঠিক না কোন মানুষ হয়ে মানুষের মতো কাজ না করে যদি বসে থাকে একটা দল আসবে তারা অপদার্থ তারা সলাৎকে ধ্বংস করে আজটা বা শুধু সলাত ত্যাগ করে না তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে शाहवतरण मन केरग के ध्वस कर जहां नाम सम्मुखीन होद्दस्त আপনি যেই সেই লোহাকে যেরকম হাতুরি দিয়ে মারলে যেই সেই এটার শোনা হয় না ঠিক তদ্রুপ আপনার চরিত্র তো এরকম আপনার কোরআন হাদিস দিয়ে যদি বাইরানো হয় কথার কথা সুতরাং এই আলোচনা আপনার কোনো পরিবর্তন হচ্ছে না আপনি অপদার্থ কোরআনের ভাষা আপনার অপদার্থ আমার ভাষায় না মন খারাপ করলে কিচ্ছু করার নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন কিসে তাদেরকে সাকর নামক জাহান নামে পাঠাইছে কিসে কি কারণ কি অপরাধ কি বলবে তাদের বক্তব্য আয়াত এরা বলবে লাম মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না ওই দোকান পাটে বসে ব্যবসা বাণিজ্যে বসে চাকরিতে বসে বাসায় বসে সময় কাটাইছি পড়ালেখায় বসে সময় কাটাইছি যারা পাঁচত্ব সলাতে নিয়মিত আসে ওই আপনার দুই কাতার আড়াই কাতার দেড় কাতার ওরাই ঘুরে ফিরে নতুন কোনো আর মুসল্লি দেখা নাই এরা বলবে যদি আপনি এই ব্যক্তি হয়ে থাকেন অর্থাৎ বেনামাজি হয়ে থাকেন আমরা নামাজ পড়ি নাই নামাজকে মূল্যায়ন করি নাই কেয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে সরাতের বিষয়ে সুতরাং যদি জাহান্নামকে বিশ্বাস করে থাকেন আর এই প্রশ্নের উত্তর দিতে চান তাহলে সরাতকে ঠিক করুন যেখানে যেখানেই থাকুন আপনাকে সরাত করতে হবে গত বৃহস্পতিবার দিন বুধবার বা মঙ্গলবার দিন বাড়ি থেকে আসতেছি তা আমার অজুনায় আমি বসে আছি গাড়িতে আমার পাশে এক ব্যক্তি আপনার জেমেছিলাম প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টার মতো জেমেছিলাম পাশে এই ব্যক্তি উনি যখন নামাদের সময় হয়েছে আমাকে বলতেছে কি মাগরিবার আদান দিয়েছে জি আদান দিয়ে দিছি তিনি সাথে মধ্যে সরি শুরু করলেন আপনি যেখানেই থাকেন যদি আপনি পবিত্র থাকেন অজু থাকে এবং সলাতালে আমি সরাদাই করি নাই বিশ্বাস ছিল এসে সরাতাই করবো যাই হোক সম্মানিত উপস্থিতি বলছিলাম যে কথা আপনাকে সরাতি করতে হবে এটা আপনি জানেন সাহাবি আপনার আবদুল ইব মাসুদ রাখার বলছেন যে কি নাস্তিক অসলিম অন্য কিছু হতে পারে তার মানে তার দিন নাই দিন বলতে কি দিন বলতে তার কাছে তার মানে আল্লাহ ধর্ম ইসলাম সুতরাং ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো মাধ্যমে সুতরাং যদি কোনো ব্যক্তি বলে যে আমার মধ্যে দিন আছে তার মধ্যে সরাক থাকতে হবে যারা সরাক নাই তার দিন নাই যে সরাত করে না সে হলো বেদিন আবদুলাইবনে মাসুদ এটা বাই পাবেন যে সলা করে না তার দিন নাই যত ব্যস্ত থাকেন ব্যবসা বাণিজ্যে চাকরিতে আদালতে পড়াশোনায় যত ব্যস্ত থাকেন সলাপ আপনার আগে সলাপের খবর নাই সব কিছু করছেন মনে রাখবেন আপনার দিন নাই আলী রাজি তালানো বলছেন মাল্লাম ইউ সল্লি ফুয়া কাফিদ এবার আলীর কথা শুনেন চতুর্থ খলিফা রসুলের জামাতা এবং্থকল সুতরাং তার সলাপ নাই তার দিন নাই তার ইসলাম নাই তার ধর্ম নাই তার আল্লাহ নাই তার কিচ্ছু নাই সম্মানিত উপস্থিতি সময় শেষ আল্লাহ বলছেন যেতে হবে আপনারা সকলেই জানেন এই আয়াত আপনাদের মুখস্থ আছে যেসল্লিন ওই সলাত আদাইকারীর জন্য ওয়াইল জাহান্ন তারা কারা আল্লাহ সলাতে দাঁড়িয়েছে ইমাম সাহেব সরাতের মধ্যে কি তেলাবাত করতেছে ওই দিকে মনোযোগ নাই দুনিয়ার সমস্ত আল্লাহ প্রস্তুত থাকবে সুতরাং আল্লা দিন এবং তারা যারা মানুষকে দেখানোর জন্য সরাতদায়ী করে যারা বোটের সময় মানুষের সামনে এসে দাঁড়ায় আর মানুষকে দেখায় আমি সরাতদায়ীকারী আমি পাশত্ত নামাজি স্বার্থ সিদ্ধি করার জন্য যারা মানুষকে দেখা আমি মুনাফিকের জন্য সব নির্ধারিত আছে জাহান নামের অতল গহবর সুতরাং আল্লাহ বলছেন আল্লা মুনাফিকদের চরিত্র বলতে গিয়ে যারা মানুষকে দেখানোর জন্য করে তারা হলো মুনাফিক সুতরাং এই মুনাফিক যারা নামাজে অমনোযোগী এবং মানুষকে দেখান এই অপরাধগুলো গুলো কেমতের দিন আল্লাহ সুবাহ সামনে উপস্থিত হবে সব বিষয় প্রত্যেকটা অপরাধ সেদিন সরাত আদায় করেও এক শ্রেণীর লোক ঝান নামে যাবে আরেক শ্রেণীর লোক সরাত না পৃথিবীতে নয় রসুলকে সপ্তম আকাশের ওপরে নিয়ে একদম ওপরে নিয়ে আল্লাহর কাছে নিয়ে আড়াল থেকে সেখানে এই সরাফ দিয়েছেন সরাফ এত বড় পুরস্কার আমাদের জন্য এই পাঁচ সপ্তাহ আদায় করলে ২৫ থেকে সরাত করে অযথা সময় কাটাচ্ছেন কেমতিন আল্লাহ সুমান সামনে বেদিন হিসেবে দাঁড়াবেন এবং জাহান নামে যাবেন আলোচনা শেষ করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি এই ছিল আমার আজকের আলোচনা